পারিবারিক জীবনে তালাক একটি গুরুত্বপূর্ণ বিষয় জাহিলি যুগে তালাকের কোনো সিস্টেম ছিল না তখন দীর্ঘদিন যাবৎ স্বামী তার স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন করত स्त्री पक्षी दिए जा रिच्छे अल्ला इशारे इस मानवतार मुक्तर जन् दुनिया मानस के इन्साफ शिखान লা ওয়ালা দেরারা। এই লামেলা শিখানোর জন্য লা ওয়ালা দেরারা। এর অর্থ হইল মানে নিজেও কাউকে ক্ষতি না করা অন্যের ক্ষতি না করা আবার নিজেও ক্ষতিগ্রস্ত না হওয়া এটাই হলো ইসলামী অর্থনীতির মৌলিক নীতিমেলা দরারা, ওয়ালা দেরারা। নিজেও ক্ষতিগ্রস্ত না হওয়া অন্যকে ক্ষতিগ্রস্ত না করা तलाकर व्यवस्था करत পরবর্তীতে পারিবারিক জীবন নিয়ে তাদের একবারে তালাকের পদ্ধতি আবর্তন না করে তিনবার তালাক দেওয়ার সিস্টেম চালু রাখলেন তাহলে একবার দেওয়ার পরে এক তালাকে রেজেই হবে তিন মাস তিন হায়েস পর্যন্ত সেই ইদ্যতের মধ্যে নিয়ে আসবে রাজা করবে বা ইদ মধ্যে মধ্যে না করলেও ইদ্যত পার হয়ে গেলেও আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে এখন দেখা গেল আবার দ্বিতীয়বার দেওয়ার সুযোগ রেখেছেন এই জন্য সুযোগ রেখেছেন যাতে পরবর্তীতে এটা নিয়ে আর তাকে কোন ধরনের চিন্তা না আফসোস করতে না হয় আবার স্বামী তালাক যদি না স্ত্রী ও স্বামীকে ছেড়ে দিয়ে যাওয়ার পন্থা আল্লাহ পাক রেখেছে সেটার নাম হলো আল্লাপাক বিধান ও আল্লাহ সুবাহ দিয়েছেন এই যে তালাকের পদ্ধতিগুলো গুলো কেউ যদি তালাকের পদ্ধতিগুলো না মানে আল্লাহ পাক तलाक दीर्घ एक, एक, एक, एक, एक मिनिटे कम तलाक नाम हलो तला प्रकार তালাকের বিভিন্ন প্রকার আছে তন্মধ্যে এক ধরনের তালাক সুন্নতি তালাক হলো যেভাবে আল্লাহ সব তালা যে পদ্ধতি দিয়েছেন তালাকের এই পদ্ধতিতে তালাকের রাস্তায় আগানো এটা হলো তালাকে এ এটা সুন্নতি তালাক खिलाफतर समय मुस्लिम जहाने प्रवर्तन कर मुस्लिम जदि ए रेदायत दे তো তালাক কার্যকরের আগে ওই বেদা থেকে এনে শাস্তি দিতে হবে বেতরাঘাত করতে হবে এনে বেত করা হইত শাস্তি দেওয়া হইত তারপরে যাই তালাকের ফতোয়া দেওয়া হইত এখন কথা হলো যে এই এক বছরের কাজ কেউ যদি এক মিনিটে কমপ্লিট করে এই তালাক প্রযোজ্য হবে কিনা মানে এক বছরের কাজটা এক মিনিটে হবে কিনা সে গুনাগার হবে বেদাতি তালাক হবে কিন্তু তালাক শতভাগ কার্যকর হবে এক বছরের কাজ এক মিনিটে করলেও তালাক কার্যকর হবে আল্লাপাকালাকান গুলো আল্লাপাক স্বয়ং নিজে বিস্তারিত বর্ণনা করেছেন সুরা আল বাতার মধ্যে অনেকগুলো বিধান বর্ণনা করেছেন আবার সুরা তালাক তালাক নামে একটা সুরা আল্লাপাক কোরআনে কারিমে নাজিল করেছেন আল্লাপাক বলেন আত্মলা দুইবার অর্থাৎ তালাক দুইবার তালাক তিনবার দুইটাই ঠিক আছে দুইবার তালাক দিলে ফিরিয়ে আনার সুযোগ আছে তিনবার তালাক দিলে আর ফিরিয়ে আনার সুযোগ নাই এই জন্য আল্লাপা বলছেন তুমি শ্রীসান তালাক দুইবার এরপরে তুমি ইচ্ছা করলে কুম্ভে মারুফ मारूव पद्धति न्याय पद्धति स्त्री के रेखे दाओान अथवाहसान भा साथर भाव विदय जो तुम राखते ना चाओ तुम्हारी के मारूव पद्धति राख रखार इच्छा थे मारूव पद्धति राख মানে ইনসাফ এর সাথে রাখো আর যদি বিদায় করার ইচ্ছা থাকে তাও তাহসানের সাথে যদি আল্লাহ হুদুদ আল্লাহর সীমা রেখা রক্ষা হবে না এই আশঙ্কা যদি করো এই আশঙ্কা ছাড়া অন্য সকল অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদেরকে যা কিছু দিয়ে দিয়েছি তাদের থেকে সেগুলো নিয়ে নেওয়া তোমাদের জন্য হালাল নয় তালাকের আগে তাদেরকে যা কিছু দেওয়া হয়ে গিয়েছে সেখান থেকে কোনো কিছু তোমরা ফেরত নেওয়া তোমাদের জন্য হালাল নয় ইতিপূর্বে যে সকল হাদিয়া হয়তো স্বর্ণ দিয়েছ তাকে অলংকার দিয়েছ কাপড় সুপর দিয়েছ আরো কিছু জিনিসপত্র দিয়েছ এই সকল কুকুরের মতো যেই কুকুর বমি করে আবার নিজের বমি নিজে খায় হাদিয়া দিয়ে কাউকে আবার হাদিয়া ফেরত নেওয়া এটা স্ত্রীর ক্ষেত্রেও অন্যদের ক্ষেত্রেও তবে যদি তোমরা আশঙ্কা করো যে আল্লাহর হদুদ রক্ষা করতে পারবে না তাহলে ওই স্বামী স্বামী তিন তালাকের মালিক স্বামী বলতেছে যে আমি এক তালাকও তা আল্লাহাক স্ত্রী কে বলতেছেন যে তুমি কিছু ফিদিয়া দিয়ে স্বামীকে স্বামী তালাক দিচ্ছে না কেন না দেওয়ার পিছনে একটা ভয় আছে বয় হলো কি না মোহরানা তালাক দিলেও দিতে হবে না দিলেও দিতে হবে মোহর দিলে তালাক দিলেও দেওয়া লাগবে তালাক না দিলেও দেওয়া লাগবে মুহূর্ত ফরজ এটা সর্ব অবস্থায় দিতে হবে এখন স্বামী মনে করতেছে যে আমার এই স্ত্রী চলে গেলে আমার সংসার চলবে কিভাবে আমার ছেলে মেয়ে থাকবে কিভাবে এই আশঙ্কায় স্বামী তালাক দিচ্ছে না তালাকের ভয় না আমাদের সমাজে এখন তালাক দেনা না মোহরের ভয়ে কিন্তু কোরআন এখানে মোহরের ভয়ের কথা বলে নাই কারণ মোহর লাগবে তালাক না হইলেও মনে করতেছে যে আমার ছেলে মেয়েরা কোথায় যাবে আমার সংসার কিভাবে চলবে এই আশঙ্কায় তালাক দিচ্ছে না তার কিন্তু স্ত্রী চাচ্ছে যে স্বামী যে ছেলে মেয়ে যেদিকে যাবে যা তার সংসার যেদিকে দেব আমার এই বাড়িতে থাকা সম্ভব না তখন আল্লাহ আচ্ছা এখন ফিদিয়া দেওয়ার ফিদিয়া কত দিবে আল্লাহ সোবাহ তালা এটা সীমানা নির্ধারণ করেন নাই যে এত টাকা দিতে হবে বা দিতে হবে ওইটা দিতে হবে এইরকম কোন কিছু আল্লাহ সোবানা নির্ধারণ করেন অর্থাৎ স্ত্রীর সম্মতির ভিত্তিতে যা দেওয়ার মতো স্বামী বলতে স্ত্রী আদালতের শরণাপন্ন হবে তখন আদালত ফিদিয়া নির্ধারণ করে দিবে এবং ওই নির্ধারিত ফিদিয়া নিয়ে স্বামী অবশ্যই তার স্ত্রীকে তালাক দিতে হবে এই তালাকের নাম হলো তালাতে খোলা পার্থক্য আছে কিন্তু খোলা হওয়ার পরে ইদ্যত পালনের পরে স্বামী স্ত্রীর ইচ্ছা করলে আবার ফেরত আসতে পারবে এটা হলো খোলা আর তালাকের মধ্যে পার্থক্য এগুলো হলো আল্লাহর সীমা রেখা খবরদার আল্লাহর সীমা রেখা তোমরা লঙ্ঘন করিও না হুদুদ আল্লাহ যারা আল্লাহুত আল্লাহর সীমা রেখা লঙ্ঘন করবে তারাই হলো আসল আল্লাহ আল্লাহর আল্লাহর হুদুত হলো আল্লাহ রসুল ইন্লে মালিক প্রত্যেক রাজা বাচ্চাদের একটা রাষ্ট্রীয় না আছে আল্লাহর আল্লাহ আল্লাহর সীমা রেখা মানে এই সীমানার বাহিরে যাওয়া যাবে না কোন হারাম কাজের দিকে অগ্রসর হওয়া যাবে না সেটাই হলো আল্লাহর সীমানা লঙ্ঘন করা এটাই হুদুদুল্লাহ শিকার এই বাংলাদেশে দুইশো তিরিশ নম্বর আয়াত এই আয়াতের দলিল দিয়ে এই আয়াতের অপব্যাখ্যা করে আমাদের দেশে আল্লা রসুল বলছেন আল্লাহ মুস্তাহ আমি কি তোমাদেরকে ওই ভাড়াটে ফাঁটা গুলা সম্পর্কে জানাবো না এটা আমি ফাঠা বলি রে ফাটা বলছেন কে আল্লাহ রসুল্লিল্লী নবী সালাম বলেন এরা হলো মহাল্লিল যারা হিলা বিয়া করেন এরা হইলো ফাঠা মানে টাকার বিনিময়ে চুক্তির বিনিময়ে কোন বিয়ে করে এবং যাকে দিয়ে করায় যে করায় মানে যে স্বামী তাকে দিয়ে করাচ্ছে আর যে করতেছে জনের উপরেই আল্লাহ সোহান তাহলে এই জাতীয় হিলা বিয়ে ইসলামে নাই হবে লক্ষ্য উদ্দেশ্য থাকবে নিজেকে স্বামী নিজেকে পুতো পবিত্র রাখবে স্ত্রী নিজেকে পুত পবিত্র রাখবে সকল প্রকার ময়লা আবর্জনা থেকে জেনা বেবিচার অশ্লীলতা এগুলো থেকে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 বিবাহের উদ্দেশ্য হবে বিবাহের সময় যদি চুক্তি হয় যে তুমি আজকে বিয়ে করবা কালকে আবার তালাক দিয়ে দিবা তাহলে তোমাকে এত টাকা দেওয়া হবে এই জাতীয় বিয়ে ইসলামে জায়গা এরা আবার কোনো কোনো আমাদের আয়াত এখানে আল্লাপা তালাকের পরে একটি বিষয় একটি মাসালা বর্ণনা করেছেন যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে দে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 এখানে আল্লাহ হাতরা যতক্ষণ না ওই স্ত্রী আরেকজন স্বামীকে বিয়ে করে অর্থাৎ ওই আরেকজন স্বামীকে বিয়ে করার পরে পূর্বের স্বামীর জন্য সে হালাল হয়ে যায় করবে স্বামীর জন্য হালাল হয় তাহলে পরবর্তীতে তার বিয়ে হয়েছে ধরেন না। ভাবে তারা স্থায়ী থাকার জন্য বিয়ে হয়েছে কিন্তু দেখা গেল কিছুদিন পরে কোনো কারণে আবার তাদের মধ্যে দুই বছর পরে পাঁচ বছর পরে দশ বছর পরে কোনো কারণে আবার তালাক হয়ে গেছে তাহলে এই তালাকের পরে এবার যদি ওই আগের স্বামী তাকে নিতে চায় বিবাহ কোন চায় একটা। বা দুইটা এটা হঠাৎ করে কোন জায়গায় ঘটতে পারে কারণ সব স্বামী তো আর মারাও যাবে না সব স্বামী তালাকও দিবে না দুই একটা হয়তো এরকম পরবর্তীটি বিবাহ হয়েছে সেই জায়গায় কোনো কারণে তালাক হয়ে যেতে পারে অপব্যাখ্যা হলো সেটা এবং এই হিলা বিয়ে দিয়ে আমাদের সমাজে অসংখ্য প্রথম কথা হলো হিলা বিয়ের উৎপত্তি হল নবী সরাসরাম বলছেন যেখান থেকে একটা শূন্য থে যাবে সেখানে একটা বেদাতের আবিষ্কার হবে একটা সুন্নত উঠে যাওয়া মানে ওই জায়গাটা খালি থাকবে না অসংখ্য বেদাতকে টেনে নিয়ে আসবে যখন সেখানে শূন্যতী তালাক উঠে গেছে তো সেখানে আসতে বেদাতি তালাক বেদাতি তালাক তো দিলেই পরে ফস্তাইতে হবে হঠাৎ করে হয়তো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 তাহলে তো তাকে পস্তাইতে হবেই পরবর্তীতে তাকে মাথা ঠিক ছিল না তোমার মাথায় তার চোদ্দ গোষ্ঠী তালাক এইটা মাথায় জ্ঞান আছে তো সেই মাথা আবার বেঁহস হয় কেমন তাহলে তার জ্ঞান পরিপূর্ণই ছিল তখন এই এই জাতীয়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 আবার যারা ইসলাম জানে না যারা জানে না তারা মনে করে যে বিরুদ্ধে অনেকগুলো দোষারোপের মধ্য থেকে একটা দোষারোপ করে থাকেন যে ইসলামে হিলা বিয়ে আছে এইটা খুব অবমাননাকর এটা মানবতার মানবাধিকার পরিপন্থী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 একটা অশ্লীল কাজ তো এরকম অশ্লীল কাজ তো ইসলাম সমর্থন করে না ইসলাম অশ্লীলতা বন্ধ করার জন্য শরীরতের কত বিধান শুধু অশ্লীলতা বন্ধ করার জন্য তো সেখানে এরকম অশ্লীল কাজের অনুমোদন ইসলাম কিভাবে দেয় আরেক স্বামীর সাথে বিবাহ হওয়ার পরে যদি ওই স্বামী পুনরায় তাকে কোনো কারণে তালাক দিয়ে দিল তাহলে তারা যদি আবার দুইজনে মনে করে যে আল্লাহর হুদুত তারা রক্ষা করতে পারবে ক্রাইম করতে পারবে তাহলে দুইজনে আবার বলেন এগুলো আল্লাহর হুদুদ আল্লাহাক যারা কাউময়া আলমন যারা এলাম কা তাদের জন্য আল্লাহাক স্পষ্ট করে বর্ণনা করেন এই কথাগুলো আবার এই হুদুদ গুলাকে আমি বর্ণনা করে থাকি হুন্না বা যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও যখন পরিপূর্ণ হয়ে যাবে আলোচনা করেছি তাদেরকে মারুবীতে রাখার ইচ্ছা থাকলে রেখে দাও সার রেহ হুন্মারূপ বিদায় করার ইচ্ছা থাকলে সেটা মারুবীতে বিদায় করো মানে ন্যায় পন্থায় সুন্দর পদ্ধতিতে বিদায় করো আটকিয়ে রেখে নির্যাতন করিও না কোনো ব্যক্তি যদি এরকম করে সে নিজের নকশের উপরে জুলুম করবে দেখেন আল্লাপাক তাকে আটকিয়ে রাখার অধিকার নাই। এবং আটকা রেখলে আল্লাহ ফাঁকা ফাকাত নবসা তুমি তোমার নবসের উপরে জুলুম করেছি আল্লা আয়াতগুলোকে গুলোকে ঠাট্টা বিদ্রোপের উপকরণ হিসাবে গ্রহণ করিও না এখানে তালাকের কথা আল্লাহ বলে যে তিন তালাক দশ তালাক পঞ্চাশ তালাক একশো তালাক পাক শরীয়তের হুদুদ দিয়েছেন তিন পর্যন্ত কেউ যদি তিনের উপরে সায়ও বলে তাহলে এটা আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রোপ করা হবে তার ইমান চলে যাবে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করিও না এরকম তারপরে আবার আল্লাহ বললেন শিবা রেখা দিচ্ছেন তিনবারে তিন তালাক দেওয়া কেউ যদি একসাথে দিয়ে দিচ্ছে এটাও আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রোপ করা আল্লাহ খবরদার আল্লাহ বিদ্রোহ করি আল্লাহ তোমাদের উপরে যে সকল নিয়ামত দিয়েছেন সেই সকল নেয়ামতের জিকির করো নেয়ামত ভুলাকে স্মরণ কর হেকমা আসবে সেখানে হেকমা হলো শূন্য আল্লাপাক নাজিল করেছেন দুটাই আল্লাহ বলছে ওমা আনসাল্লাকুম মিনাল কিতাব হেকমা আল্লাহ তোমাদের উপরে কিতাব ও নাজিল করেছেন তাহলে ইমান থাকবে না কারণ আল্লাহাক আমার রসুল দিনের ব্যাপারে যে সকল কথাবার্তা তোমাদেরকে বলেন এগুলা বলে এত নেয় উদ্দেশ্য কিহি ওগুলোর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে ওয়াস করেন উপদেশ দেন উপদেশ দেওয়ার জন্যই আল্লাপাক এগুলো আলিম মহা জ্ঞানী সব জিনিসের আল্লাহ পাক এর নিকটে আছে দেখেন প্রত্যেক আয়াতের শেষে শেষে আল্লাহাক আল্লাহর পরিচয় আল্লাহর মারে আল্লাহ পাক তুলে ধরেছেন আল্লাহকে আল্লাহ এখানে তুলে ধরছেন আলিপ জেনে রাখো আল্লাহ সকল জিনিসের ব্যাপারে যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও দেখেন তালাকের ব্যাপারে কতগুলো বিধি বিধান আল্লাহাক বর্ণনা করতেছেন ফালাক আলাহ তাদের ইদ্যুৎ পরিপূর্ণ হয়ে গেল বাধা সৃষ্টি করিও না তুমি তালাক দিয়ে দিলা তালাক দেওয়ার পরে ইদ্যুৎ শেষ ইদ্যুৎ পালনের পরে তো ওই মহিলার অন্য জায়গায় বিয়ে হবে এখন বিয়ের জন্য আসছে আল্লা বলতেছেন ফালা তাহা হুন্না খবরদার এদের অন্য জায়গায় অন্য স্বামীরা তাদেরকে বিয়ে করার ক্ষেত্রে তোমরা বাধা সৃষ্টি করিও না ইজা তারাদাউ বাইনহুম বিল মারুফ যখন তারা উভয়ের সম্মতিক্রমে সন্তুষ্ট চিত্তে বিয়ে করবে মারুফ পদ্ধতিতে মানে নতুন যেখানে বিয়ে হচ্ছে যখন তাদের উভয়ের সম্মতিক্রমে সুন্দরভাবে বিয়ে হচ্ছে তখন তোমরা কোন প্রকারের বাধা সেখানে সৃষ্টি করিও না দালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাপাক বলেন এতক্ষণ পর্যন্ত বিধান বর্ণনা করলাম এই সুন্দর যারা তোমাদের মধ্য থেকে আল্লাহর উপরে আখরাতের উপরে ইমান আনে তাদের জন্য আর যে তালাকের পদ্ধতিগুলো গুলো বর্ণনা করা হলো এগুলো তোমাদের জন্য অত্যন্ত এবং বিশুদ্ধ আল্লাহর পরিচয় আয়াতের শেষে এসে আলম তুমলা আল্লাহাক সবকিছু জানেন তোমরা কিছুই জানো না আল্লাহর আর একটা পরিচয় হলো যে আল্লাহ সব জানেন এখন তালাক হয়ে গেছে কিন্তু এখানে এক জায়গায় ফেস লেগে গেল তালাকের ক্ষেত্রে সেটা হইলো কি এখন তালাক হওয়ার পরে দেখা গেলো এক দুধ পান করে এরকম বাচ্চা আছে তাহলে এই বাচ্চা কই যাবে স্বামী স্ত্রীর বিচ্ছাদ হয়ে গেলেন আল্লাহ বলেন ওই মায়েরাই তাদের সন্তানগুলোকে গুলোকে দুধ পান করাবে হাওলাইনে কাম এলাইনে পরিপূর্ণ দুই বছর এখানে আরো শরীয়তের বিধান জানা গেল যে দুধ পানের মেয়াদ হইল দুই বছর মানে দুধ পানের সময়টা পরিপূর্ণ করাবে পরিপূর্ণ হইল দুই বছর তাহলে ওই সন্তানের মায় ওই সন্তানটাকে দুধ পান করাবে এখন মায়ের দায়িত্ব হলো দুই বছর দুধ পান করানো বাবার দায়িত্ব কি মহিলা এবং সন্তানের রিজিক খরফোশ থাকা খাওয়া সবকিছুর ব্যবস্থাপনা করবে বেলমা আরোপ তার সাধ্য অনুযায়ী তার আর্থিক অবস্থা অনুযায়ী ওই স্ত্রীর তালাক হওয়ার পরেও দুই বছর পর্যন্ত ওই স্ত্রী এবং সন্তানের বরণ পোষণের ব্যবস্থা স্বামীকে করতে হবে লা তোমাদের সাধ্যের বাহিরে আল্লাহ আল্লাপাক কাউকে কষ্ট দেন না মানে কারো সামর্থ্য আছে অল্প ধরেন মাসে দশ টাকা দেওয়ার সামর্থ্য আছে আল্লাপাক এখন চাহিদার তো শেষ নাই কারো মাসে এক লাখ টাকা হইলেও হয় না কারো পাঁচ লাখ টাকা হইলেও হয় না কারো আল্লাহ আলম কাউকে কষ্ট দেন না আল্লাহাক বলেন ওই সন্তানের জন্য সন্তানের क्षेत्र विधान मानीसर क्षेत्र कारण जन कष्ट এখন কেউ তারা হুমা তুমা যদি ওই দুধ পান করেনি মা এবং তার বাবা দুইজনের সম্মতিক্রমে পরামর্শ মানে দুই বছর দুধ করাবে সেখানে যদি এক বছরের মধ্যে শেষ করে দেয় তবে শর্ত দিয়েছেন আল্লাহাকিম হুমা বা পরস্পর সম্মতিক্রমে এবং সন্তুষ্ট পরামর্শ হইতে হবে দুইজন রাজি হইতে হবে একজন যদি বলে না আমার পান করাম আরেকজন সম্মতি হইতে হবে পরামর্শ হতে হবে এখন ওই ছেলের ওই সন্তানের বাবা এটাতেও কোন অসুবিধা নেই যদি তোমরা ইচ্ছা করো আকুম তোমাদের সন্তানকে অন্য মহিলা দিয়ে অন্য কাউকে দিয়ে দুধ পান করাবে সেই মহিলার সাথে হয়তো তোমার চুক্তি হলো যে প্রতি মাসে দশ হাজার টাকা করে দিয়ে দিবা তো এইটা যদি দাও তাহলে আরেক মহিলা দিয়ে দুধ করাইলেও তোমার কোন সমস্যা আল্লাপাক আল্লাহর পরিচয় দিচ্ছেন হাসিল করো আন্িমা তামালুনা বাসিত আর জেনে রাখো তোমরা যা কিছু কর সবকিছু আল্লাপাক দেখেন সব কিছু আল্লাপাক দেখেন বাসিত